আসসালামুকুমতারক আলহামদুলিল্ রবিলাম রসুল الله প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম বিশ্ব নী মোহাম্মদ একেবারে শেষ পর্যায়ের যে আল্লাহ গুলো আল্লাহ সুবাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহিসাল্লামকে মেহরাজ রজনীতে যখন তিনি আসমান থেকে প্রত্যাবর্তন করছিলেন যে তিনটি নিয়ামত আল্লাহ রসুল এবং আয়াত নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করে চলছিলাম আমরা আজকে সুরা বাড়ার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং সুরা বা শেষে আল্লা সুবাহ তার কাছে জানানো এবং তার কাছে মুনাজাত করা তার কাছে আকুতি প্রার্থনা আল্লাহ এই আয়াত দিয়ে সুরাতুল বাড়ার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনাটি শুরু করেছিলাম আলিফুল এই মহাগ্রন্থ আল্লাহ মহাবিসিকে হেদায়ত প্রদানের জন্য নাজিল করেছেন। যার ভিতরে কোনো ভুল নেই ত্রুটি নেই যার ভিতরে কোনো সংশয় নেই সন্দেহ নেই যে সোরাটি শুরু হয়েছিল কোরআনের চ্যালেঞ্জ দিয়ে আজ সেই সোরাটি আমরা শেষ করব একটা বিনয় আবনত একটি বিনয় নম্রতা সেটিকে একটি আশ্চর্য এবং মানুষের জ্ঞান ও চিন্তার বাইরের কোন শব্দ দিয়ে সেটা শুরু করেছেন মিম নুন ইয়াসিন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র সেই হরুফি মুক্ত অথবা কসম জাতীয় শব্দ দৃঢ়তার সাথে কোনো সৃষ্ট বস্তু এই ধরনের শব্দ দিয়ে আল্লা শুরু করেছেন আজকের এই আয়াত আমরা সুরা বা খারা থেকে আপনাদের সামনে শুনিয়েছি যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদের কেয়ামতের দিন যাবতীয় আমল নিয়ে আল্লাহর কাছে হিসেব নিকেশে উপস্থিত হওয়ার দিকে একদিকে ইঙ্গিত করেছেন এবং সাথে সাথে আল্লাহ সুবাহনতলা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদেরকে নত হয় যে আয়াতটি আমি প্রথমে তেলাবাত করেছি এটি লিল আল্লাহ আসমান জমিনের মাঝে এই দুটো শব্দ বলেই মহাবিশ্ব কারণ আসমান একাধিক আসমান এবং সেই আসমানগুলো আমাদের দৃষ্টির অনেক বাইরে আমাদের চিন্তা শক্তির অনেক বাইরে আল্লা সব আনা তালা এই চিন্তা শক্তির উর্ধ্বে তিনি আমাদের জন্য কী সৃষ্টি করে রেখেছেন আমরা জানি না কিন্তু আমরা দৃঢ়তার সাথে এই কথা বলি যে হের আবুল আলমিন তুমি আমাদেরকে যা প্রকাশ করেছো অথবা আমাদের দৃষ্টির বাইরে যা রেখেছ আমরা অনেক জগৎ সম্পর্কে কোনো খবর রাখি না আজকের জগতের মানুষ বর্তমান বিশ্বের মানুষ যতটুক জানে যতটুক জেনেছে বিশ্ব সম্পর্কে সৃষ্টি রহস্য সম্পর্কে আগের যুগের মানুষের ধারণা তার চাইতে কম ছিল আমাদের পরে যারা আসবে তাদের ধারণা তাদের শিক্ষা অনেক বেড়ে যাবে ফলে এই শিক্ষা ধারণা অব্যাহত থাকবে কিন্তু এই চিরন্তন বর্ণনা চিরন্তন আলোচনা সবসময় অব্যাহত থাকবে আকাশ জমিনের মাঝে যা কিছু আছে একমাত্র হে আল্লাহ শুধুই তোমার জন্য তুমি সৃষ্টি করেছো তুমি সৃষ্টিকর্তা আর এর ভিতরে কেউ নেই য়ে তারা গড়াগুড়ি দিয়ে কান্না করা শুরু করেছিলেন তারা বলতেছিলেন যে আল্লাহ যদি আমরা যা প্রকাশ করছি অথবা আমরা যা গোপন করছি অথবা মানুষের সামনে আমরা যা ব্যক্ত করছি অথবা আমরা যা ব্যক্ত করছি না আমাদের মনের ভিতরে কত কথাই না জাগ্রত হয় কত নেতিবাচক নেগেটিভ অথবা কুচিন্তার তৈরি হয় আমাদের মনের ভিতরে কত রকমের না দুরবি সন্ধিমূলক চিন্তাভাবনা উদয় হয় তো আল্লাহ যেভাবে বলছেন যে তোমাদের যা গোপন করো অথবা যা প্রকাশ করো মা তুবদু না প্রকাশ্যে যা কিছু করছো অথবা যা গোপনে করছো যা তোমরা মানুষের সামনে প্রকাশ করছো অথবা যা তোমরা তোমাদের ভিতরে লুকিয়ে রাখছো আল্লাপাক তাদেরকে সাবধান করে দিলেন দিলেন্লাহ সেই আল্লাহ সেই বিষয়ে তোমাদের হিসাব গ্রহণ করবেন হিসাব কি এই প্রথম আমরা এই শব্দটি পেলাম আমাদের যাবতীয় কার্যক্রমের একটা সুস্পষ্ট বিবরণ আমাদেরকে আল্লাহ আল্লা সুবাহর কাছে তুলে ধরতে হবে জীবনের হিসাব বিষয়ের সুস্পষ্ট জবাব মোহাম্মদুর রসুল্লাহ আলমিনের কাছে দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর ফায়সালা তার না হবে এই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তোমাকে যে জীবন দেয়া হয়েছিল কোথায় ব্যয় করেছো সেই তোমার জীবন এই চমৎকার জীবন পেয়ে তুমি কি সীমা লঙ্ঘনকারী ছিলে তুমি হুকুম করেছিলে এই হিসাব তোমাকে দিয়ে যেতে হবে। এভাবে আল্লাহ রাবুল তাকে জিজ্ঞেস করবেন যে যে তোমাকে যৌবন দেওয়া হয়েছিল সেই যৌবনকে তুমি কোথায় ব্যয় করেছ যৌবনের প্রতিটি মুহূর্তের হিসাব আমার কাছে দিয়ে যাও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এভাবে সতর্ক করেছেন কারো যদি হিসাব নেওয়া শুরু হয়ে যায় श शुरू हो जाए हिसाब रूप जीवन समस्त क्या हिसाब सेवा बड़ कठिन यह आल्ला फरियाद करबुल आलमीन तुम हिसाब के सहज कर दाओ कैम दिन रबुल आलमीन तुम हिसाब के सहज कर दाओ এই যে বিষয়গুলো হায়াত দিয়েছিলাম হায়াতকে কোথায় ব্যয় করেছ মাল দিয়েছিলাম মাল কেমন করে আয় করেছো উপার্জন করেছ কোথেকে কি ছিল এই হিসাব, আমাদের সামনে অপেক্ষা করছে আমরা যারা ভাবছি যে জীবনের দিনগুলো কোনো মতে হেসে খেলে পার করে দেই মৃত্যুর মধ্য দিয়ে জীবনের অবসান এরপরে আর কোনো নাই টেনশন আর কোনো নাই চিন্তা তাদের এই ধারণা বড় ভুল বড় তারা সেই ভ্রান্তির ভিতরে নিমজ্জিত হয়ে আসেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামতের দিন দাঁড়াতে হবে আল্লাহ সবাহ সেদিন আমাদেরকে বের করবেন এই জমিনের ভিতর থেকে এই সত্যকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতটি যখন নাজিল হলো সাহাবাহামগঞ্জ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তারা কাঁদতে শুরু করলেন কিছু সময়ের পরেই আল্লাহ রবুল আলমিন তাদের জন্য এক প্রশান্তিকর তৃপ্তিদায়ক এক নিশ্চয়তা সুলভ আয়াত নাজিল করে দিলেন লা নাফসান ইল্লা দিলেন্লিফুল্লাহান আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহরবান আল্লাহ তিনি তো রাহমান আল্লাহ সুবাহ তার রাহমান মানুষের গুনার চাইতেও অনেক বেশি এই যে দয়া এই যে করুণা এই যে রহমান নাম যেই যে তিনি গাফুর যে সুবাহান মানুষকে নির্দেশ দিয়েছেন ওয়ালাহুল আসমাউল হোসনা সেই দয়াময় আল্লাহ অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর উত্তম নামের সমাহার আল্লাহ আল্লা সুবাহার জাতের সঙ্গে তার মূল পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত তিনি হুয়া গাফুর রাহিম তিনি দয়ালু এবং মেহেরবান। তিনি সামিম্বাসীর তিনি শুনেন এবং দেখেন তিনি মানুষের জীবিকা প্রদান করেন সব কিছুর উপরে শক্তিবান এই বিশ্বাসগুলোর নাম ইমান সম্মানিত দর্শক শ্রোতা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছেন সাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য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 दया अर्जन मुमिन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 So if Jesus Christ peace be upon him died for three days, who control the world? that needs even God died? The freedom to unmask So there are various ways which we can prove the argument Ku Dr. Jat Shonge Alapi, Protipun Shamprochar Shakal Shar Bangladesh Peace TV Bang. আর সেটাই তাদের হৃদয়ের উপরে মনের উপরে প্রভাবিত হয়েছিল তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন হায় এই যদি আল্লাহ সব তাল ফাইস আলহ হয় যে তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তার সামনে আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হবে তাহলে আর আমাদের ইমান এনেছেন আল্লাহর উপরে তারা আল্লাহ সুবাহ উদ্দেশ্যে বলছেন ওখা আলু তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন রাব্বানা আহ আমরা তোমার উপরে ইমান এনেছি আমরা তোমার উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা তোমার কথা শুনে নিয়েছে অনুগত্য তুমি ক্ষমাশীল দয়ালু তুমি আমাদেরকে ক্ষমা করো এই যে ক্ষমার উচ্চারণ বা আল্লাহ সব তালার সামনে নত হওয়া তার কাছে প্রার্থনা করা এটা কার বৈশিষ্ট্য একটি হলো নবীদের রাসুল এবং মোমেন দেব রাসুল ইমান এনেছে এবং ইমান এনেছেন কিতাব আল্লাহর আল্লা এবং আল্লাহ তারা ইমান আনয়নকারী এবং তারা বলেন যে আমরা শুনলাম গ্রহণ করলাম সামিয়ানা উফরানা করবানা ইলাই আমরা তো তোমার কাছেই প্রত্যাবর্তনকারী সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতগুলোর সঙ্গে হয়তো আমরা বিজ্ঞানের অথবা আধুনিক বিজ্ঞানের কোনো তথ্য তথ্য অথবা কোনো সাইন নিদর্শন এগুলো খুঁজে পাব না। কিন্তু এখানে আমরা যে জিনিসটি খুঁজে পাব। সেটা হলো একজন ইমানদারের একজন বিশ্বাসের মনের আকুতি একজন ইমানদারের একজন মুমেনের তার বিশ্বাসের প্রকাশ একজন মোমেন একজন ইমানদারের তার ইমানের আলো একজন মোমেন এবং একজন ইমানদারের তার একটি ইমানের ধারাবাহিকতা একটি প্রকাশ এই প্রকাশটি একটি মোমেন সমাজের জন্য একটি চমৎকার সামাজিক পরিবেশ এটাই আমাদের জন্য সামাজিক এই শিক্ষা এই অর্জন এই যে নিজেকে নির্মাণ করা সত্যিকারের ইমান আলোতে তৈরি করা এবং আল্লাহর সামনে নত হওয়া আল্লাহ সব তাল কাছে বিনয়ের সঙ্গে তার কাছে মোনাজাত করা প্রার্থনা করা রবুল আলমিন এমন বুঝা তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না যে বোঝা আমি বহন করতে পারবো না যা পূর্ববর্তী যুগে লোকদের উপরে দিয়েছিলে যারা সেই বুঝার কারণে ব্যর্থ হয়েছিল তারা সেই জীবনে তারা পদস্কলিত হয়েছিল আমাদেরকে সেরকম করো বরং আমরা তোমার কাছে ক্ষমা চাই আমরা তোমার কাছে করুণা চাই আমরা তোমার কাছে সাহায্য চাই এই যে কথাগুলো এই যে বিষয়গুলো সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ এই কথাগুলোর কে একটি সাইকোলজিক্যাল মূল্যায়ন নাই একটা মনস্তাত্ত্বিক এর মর্যাদা নেই মনস্তত্ব যদি বিজ্ঞানের একটি অংশ হয়ে থাকে বিজ্ঞানের একটা পার্ট হয়ে থাকে মনকে যদি আজকে বিশ্লেষণ করার জন্য সেখানে সাইন্টিফিক করা হয় তাহলে এই আয়াতগুলো আমরা বলবো যে তার আবেদন অত্যন্ত বিজ্ঞানসম্মত অবশ্যই এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারবো কারণ মানসিক অনুভূতি ব্যক্ত করার দুটি রূপ একটি হলো বিনয় নম্রতার সাথে প্রধান শক্তির কাছে শক্তিমান আল্লাহর কাছে আসমান জমিনকে বেষ্ঠন করে যে সীমানা অঙ্কন করা হয়েছে এই সীমানাটি চিন্তা ভাবনার বিষয় যে আল্লাহর আলমিন যেখানে বলছেন আর্জ জমিন এই আর্থ আর্জনের সঙ্গে আর্থ শব্দের উচ্চারণের দিক থেকে খুব কাছাকাছি আর এই জন্য বলা হয় যে শব্দটি আরবি থেকেই ইংরেজিতে পরিবর্তিত শব্দ হতেও পারে নাও হতে পারে একটি আরবি একটি ইংরেজি শব্দ কিন্তু আর্থ আর এই যে জমিনের ভিতরে অসংখ্য রহস্য অসংখ্য সৃষ্টি অসংখ্য বস্তু সব কিছুই আল্লাহর কাছে নিত সব কিছু আল্লাহর কাছে নত সব কিছু আল্লাহর কাছে দায় বদ্ধ যেটি আমরা আয়াতুল কুরসির ভিতরে এর পূর্বের অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম আল্লাহ সুবাহ কিভাবে সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে যখন মসজিদের মিনারায় উচ্চ কণ্ঠে ডাক দেয় হাইয়া আল্লা হাইয়া আলাল ফালাহ আশো কল্যাণের দিকে আশো নামাজের দিকে আমি তোমাকে ডাকছি সেই মহান মহিয়ান আল্লাহ সুবাহান सवार ऊर् सब चाहे बड़ सुन अल्लाह अकबर घोषित भाव समग्र सृष्टि जगत के बेस्टन रेखे एकमानदार यथा एक के सरण करुबहान सामने नत हन आल्लाम হিসাব গ্রহণের ক্ষেত্রে বড় দয়ালু এটি একটি আমাদের জন্য বড় ধরনের সুসংবাদ সম্মানিত দর্শক শ্রোতা হতাশায় নিমজ্জিত পাপাচারে ডুবন্ত অথবা জীবনের বৈষয়িক কর্মকাণ্ড চালাতে গিয়ে যদি কোনো জায়গায় পদস্খলিত বিচ্যুত অথবা জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা তার জন্য মনে হয় একটা অসম্ভব কঠিন ব্যাপার ঠিক এই ধরনের একটা বিপর্যস্ত বিপন্ন হতাশায় ডুবন্ত মানুষের জন্য আল্লাহ সুবাহটি একটি চেতনা একটি প্রেসনা একটি উজ্জীবক একটি উদ্দীপক একটি উৎসাহ ব্যঞ্জক কথা বাক্য যার মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার জন্য কোনো ভয় ভীতি অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লা সুবাহ কারো উপরে তার সাধ্যাতীত বুঝা চাপিয়ে দেন না এই একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোটি কোটি শত শত শত মানুষ মানুষকে আল্লাহবাক পরিচালনা করতেছেন এক একটা মানুষকে আল্লাহরবুল আলমিন বুঝা বহনের ক্ষমতা দিয়েছেন এক এক রকম এটা একটা আশ্চর্য বিতরণ একজন একটি রাষ্ট্র পরিচালনা করছে আবার একজন আল্লাপাক এমন পর্যায়ের হয়তো তার সৃষ্টি যে তার নিজেকেই পরিচালনা করতে পারছে না একজন একটা বিরাট বড় অংশ দেশের পরিচালনা করছেন একটা বিভাগ পরিচালনা করছেন কিন্তু একটা লোক তার ক্ষুদ্র একটি ছোট পরিবার পরিচালনা করতে পারছে না আবার দেখা যাচ্ছে একজন একটা বিশাল বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশাল বড় একটি দলকে আবার একজন দেখা যায় যে একটি ক্ষুদ্র কয়েকটি মানুষকে পরিচালনা করতে পারছেন এই যে বহন করার শক্তি এটি একমাত্র আল্লাহ সুদরত তিনি কাউকে এমন শক্তি দান করেন যে সে রাষ্ট্র পরিচালনা করার সম্পন্ন হয়। এমন প্রদান করেন যে সে পুরা একটা দল বিরাট বড় একটা দলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এই জন্য আমরা সমাজের ভিতরে বহুমাত্রিক মানুষের আনাগুনা, চলাচল অথবা অবস্থান দেখি কেউ হয়তো শিক্ষায় এমন একটা অবস্থানে পৌঁছে যে সে বহু মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে বহু মানুষকে পরিচালনা করতে পারে বহু মানুষকে গাইড করতে পারে তার ভিতরে নেতার কোয়ালিটি তৈরি হয় যোগ্যতার কোয়ালিটি তৈরি হয় এটা আল্লা সুবাহানহাত তার উপযুক্ততা হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভার বহনের একটা শক্তি দান করেন এই জন্য এই ভার বহনের ক্ষেত্রে আল্লাহ সুবাহানহ তালা এই আয়াতে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আমাদের উপরে এমন ভার দিও না যে ভার আমরা বহন করতে পারবো না যে ভার বহন করতে গিয়ে বিচ্যুত হয়ে যাবো আল্লাহ আল্লাহ বলছেন এরপরেই চলে আসছে মোনাজাত একটি আশার বানীর মাধ্যমে সহজ করে দিয়েছেন তার সাধ্যের বাইরে শক্তির বাইরে আল্লাহ কারো উপরে কোন বুঝা চাপিয়ে দেন না যার জ্ঞান কম যে মানসিক প্রতিবন্ধী আল্লাপাক তাকেও একটা সুন্দর ভাবে চলার জন্য তার ভিতরে একটা কোয়ালিটি দান করেন মানসিক প্রতিবন্ধী থেকে যখন আর একটু উপরে উঠে যার বুদ্ধি কম আইকিউ কম দেখেন সেও একটা পরিবেশে চলতে পারে তার উপরে যে লেখাপড়া কম করেছে অল্প শিক্ষিত বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তি তার বিজ্ঞতার মাধ্যমে এই অর্জন যা আল্লা সুবাহনতার কাছ থেকে সে লাভ করেছে এই অর্জনের মাধ্যমে তার অবস্থানটি আরো একটি উপরে হয় এর উপরে সামাজিক নেতৃত্ব যারা দান করেন এই যে পর্যায়ক্রমে নিচে থেকে উপর পর্যন্ত আল্লাহ সব তালা তা সাধ্যমতো বুঝা প্রদান করেন আবার পাপাচার অনাচার সেই গুনার কাজগুলো এগুলো থেকে যে ব্যক্তি নিজেকে যতটা বাঁচিয়ে নেকির পথে পথে পরিচালিত হন আল্লাপ তাকে সেভাবেই পরিচালিত করেন এই আয়াতের যে শিক্ষাটি আমাদের জন্য আল্লাহ বড় দয়ালু কারো উপরে সে বোঝা বহন করতে পারবে না শক্তি নাই এই রকম কোনো বোঝা তার উপরে চাপিয়ে দেন না কোন পরিমাণ বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ তার উপরে জুলুম করা হবে না তো আল্লাহ রকুল আলমিন তখন আমাদেরকে বিনয়ী হওয়ার জন্য বলছেন রব্বানা ইন আখতানা দয়াময় প্রভু তুমি আমাদেরকে ধরো না গ্রেফতার করোনা যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি আর তুমি আমাদের উপরে বহন করতে পারবো না যে আমরা তো সেই বুঝা বহন করতে পারবো না যেই বোঝা আমাদেরকে তুমি যদি দাও তাহলে আমাদেরকে ব্যর্থ হতে হবে ওয়া ফু আন্না গানা ওয়ার হামনা তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো ফাঁকু ফির এবং আন্তা মাওলানা তুমি তো হলে আমাদের মনিব আমাদের মালিক আমাদের পরিচালক আমাদের বন্ধু আমাদের আশ্রয় আন্তানা আলাল কা ফিরিন এই কথাটুকু এই প্রার্থনাটুকু দিয়ে দুনিয়ার জীবনে মুসলমানদের মাথা উঁচু করে যারা কাফের যারা অবিশ্বাসী যারা মুসলমানদের উপরে অনেক সময় তারা করে অত্যাচার করে এই জুলুম থেকে অত্যাচার থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি এবং তার সাহায্য তার দয়া তার ক্ষমা নিয়ে দুনিয়ার জীবনে বাঁচার যে আকুতি এই সুরায় ব্যক্ত হয়েছে এই আকুতিটি যেন মানুষের মনের প্রকাশ আল্লাহল ছায়াতলে চলার তৌফিক দান করুন আমিন এই পর্যন্তই আমরা সুরাবাকার আলোচনা শেষ করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ কাল সন্ধ্যা জাকিরের আন্তরিক বার্তা আপনার পেহস্ট কোথায় উল্লেখ আছে 8 নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো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 छः नम्बर, नम्बर तीन हजार एक छहत तुम्हारे मैर पैर नीचे